আলোকে কোরআন আলোকে আমরা আমাদের সুন্দর জীবন গড়ে দুনিয়া আখড়াতে কল্যাণ মঙ্গল শান্তি আমাদের জন্য আমরা পাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন সেই দোয়া করে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান তাকে বিয়ে করেন তার স্বামী মারা যায় আল্লাহ করেন তিনি যে ব্যক্তি ফজরের পূর্বে রোজা রাখার নিয়ত সংকল্প করবে তার রোজাই হবে না ফরজ রোজার জন্য ফজরের আগেই আপনাকে নিয়ত করতে হবে এই নিয়তটা মুখে করতে হবে এমন জরুরি না কারণ নিয়ত মানে সংকল্প করা ইচ্ছা করা প্রত্যয় করা এটা অন্তরের সঙ্গে সম্পর্ক মুখের সঙ্গে সম্পর্ক না নিয়ত অবশ্যই করতে হবে ফরজার জন্যে ফজরের আগে তবে নিয়ত পড়তে হবে না কারণ নিয়ত পড়ার কোনো দলিল প্রমাণ আমাদের কাছে সহি কিছু নেই কাজেই নিয়ত করব নিয়ত পড়া আমরা ছাড়বো এটাই হবে আমাদের रसूसलम सुन्नतर पाबंदी सुन्नतर आलोक जीवन गाँव नियत सब नियत ना तो, तो रोजा होना खेले होना रोजार उद्देश्य होता है यह हलो फरज रोजार जन फ नियत करते नियतटा मासे शुरू तो होते যে আমি সারা মাস রোজা রাখবো মধ্যখানে যদি এই নিয়ত বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ না ঘটে সফরের জন্যে বা মা বোনের মাসিক পিরিয়ডের জন্য তাহলে সেই নিয়ত চলতেই থাকবে আজ সেটা কাট হয়ে যায় সফর থেকে এসে আবার নিয়ত করবে বাকিটা বা মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে আবার নিয়ত করবে বাকি চলতে থাকবে বা তার মনে আছে যে আমি রোজা রাখবো এই জন্য সেহেরি খেতেই হবে সেহরি খাওয়া সুন্দর সেহেরি না খেয়েও আপনার রোজা হবে অনেকেই মনে করে সেহরি খেতে পারি নাই বা শাহারি খেতে পারি নাই রোজা আর করবো না অনেকেই বলে আজকে রোজা নেই কেন বলে খেতে পারি নাই শাড়ি তো রোজা শর্ত নয় নিয়োগ করার শর্ত আপনার নিয়ত থাকে তাহলে আপনার রোজা হয়ে যাবে তবে কেউ যদি শাহারি না খেয়ে রাখতে ধরে আর তার জন্যে কষ্ট হয়ে যায় জীবন এবার তার অসুখ হয়ে যাওয়ার বা কষ্ট হয়ে যায় তাহলে সে রোজা ভেঙে দেবে সে অসুস্থ হওয়ার কারণে তার রোজা ভেঙে দেওয়া যায়জ হবে मे रखते नियत मासे शुरूते नियत बस जप्त हो नियत आल्ला नबी आलतम करें नाई साहब कलम पढ़ें नाई कोमाम नियत पड़ा शिक्षा दें नाई नियत पड़ार বা এর সিস্টেমটা এটা কিছু বাজারের বইপত্রে পাওয়া যায় এইগুলি কোনো কোরআন বা কোনো বিশ্বস্ত কোনো কিতাবের এর কোন দলিল নেই এজন্য আমরা নিয়ত অবশ্যই করব আবার আপনাদের বলছি ভুল বুঝবেন না কথা বলবেন না নিয়ত করাই লাগবে না নিয়ত করতে হবে অবশ্যই করতে হবে নিয়ত না করলে আপনার এবাদত হলো না এটা আপনার আদত হলো সেটা তো পার্থ করা যাবে না নিয়তের মাধ্যমে এটা এবাদত না আদত এটা এবাদত না এটা অভ্যাস সেটাই প্রমাণিত হবে আপনি যদি উজুটা নিয়ত করে হাত মুখ যেভাবে দিতে হয় ধুয়ে নেন উজু হয়ে গেল আপনি নিয়ত না করেন এমনি শুধুমাত্র মুখার যেভাবে উজুর মত করে ধুলেন তাহলে তো সেটা আপনার উজু হবে না তাহলে আপনার আদত না এবাদত এর পার্থ করে দিবে আপনার নিয়ত করা হাদিসটি সহি এই আমাদের রোজার জন্য নিয়ত করতে হবে এটা শর্ত ওলামাইকলাম এ ব্যাপারে একমত অনেক দাঁড়া খো তিনি يَفُرِذُهُ من الْلَيْلِ در اكتر بارنا سي جي راتر تي سيام كي فروز كوري ناني باتت نيوت ناكوري نبه تر لا سيام تر سيام رجائي خبنا ونائشة رضي الله تعالى عنها قالت دخل علينا النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل اندكم شيء قلنا لا قال فإني اذن صائم ثماتانا يوم الآخر فقلنا اهدي لنا حيث فقالا আরাকালিকা তার স্ত্রীদের কাছে গিয়ে বললেন সবার কাছে গিয়ে বললেন তোমাদের কাছে কিছু খাওয়া আছে হালিন্দা সেই তোমাদের কাছে কিছু খাওয়ার আছে আমি যে নাস্তা খাবো এই নাস্তা খাওয়ার মতো কিছু পানি বা খেজুর কিছু আছে আল্লাহর নবী আলিসের সমস্ত বিবেগুন একবার আজ আমরা আমার মনে হয় যারা একেবারে ফকির তারাও তিন বেলা পেট ভরে খায় সকালে নাস্তা খায় দুপুরে কিছু খায় রাতে কিছু খায় খুব কম মানুষ আছে যারা সকালবেলা হয়তো ঘরে এমন কিছু নেই যে নাস্তা করবেন আল্লাহ নবী আসলাতাম একটা খেজুর হলেই নাস্তা হয়ে যেত এতটুক খানা এতটুকু খাদ্যের নয় জন স্ত্রীর ঘরে কারো নাই আল্লাহ নবী বললেন তাহলে আমি আজকে রোজা থেকে গেলাম এ দ্বারা বোঝা গেল এটা নফল রোজা ছিল আর নফল রোজার জন্যে রাত্রি থেকে নিয়ত করা জরুরি না যখন তিনি রোজা রাখতে যদি মনে করেন সকালে নাস্তা করে নাই বা নাস্তা পেল না বললো আমি আজকে রোজা থেকে যাব তাহলে তার জন্য রোজা থাকা হয়ে যাবে তখন নিয়ত করলে সেই নিয়োগ দিয়ে নক রোজা রাখা যাবে কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে হবে যেটা আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি মা রাজিয়া বলেন অন্য একদিন আল্লাহ নবী আমাদের কাছে আসলেন এবং আমাদের কাছে বললেন কিছু খাওয়া দাওয়া আছে ফাকুল্লা উহদিয়ালানা হাইস আমরা বললাম মা এসা বলেন যে হাইস আমাদেরকে হাদিয়ে দিয়েছেন কেউ अनसार सहबाइ कलम आल्लाबी घर हादिया कर घर संगे और कि जो बनाना है हायस आल्ला तो आल्लार नबी आलासलम घरे हाएस एक प्रकार खाद्य आरबे खाद्य घी दिए आटा दिए खेजूर के जो पकानो हतो ती हाईसार्लहार नबी बो देखी कोई हाइस तुम्हारे फलान रोजार नियत कराला जो आज के नफर रोजा थकबो तो जो खाना गे फला करलें खे फिल रोजा भेल मुस्लिम शरीर रोजार नियत कर नियत करते जाएज रही जानते नफल रोजा क्यों रेखे नियत करियोजने वपरियोजने भेजे दिल सेज रे কাজে কোনো এবাদত শুরু করার পরে সেটাকে ভেঙ্গে দেওয়া যায় রয়েছে কোনো কারণে প্রিয়জনে বা অপরিযোগ যদি ভেঙ্গে দেয় তাহলে সেটা যায় যা তবে ফরজ রোজা নয় কারণ ফরজ রোজা ভেঙে দেওয়ার ব্যাপারে শর্ত আছে সেটা আমরা সময় আপনার কাছে আলোচনার করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নফল রোজা ভেঙ্গে দেওয়া যায় রয়েছে এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল কারণ আল্লাহর নবী আলিসাল তিনি নিজে রোজা রাখাই ছিলেন কিন্তু আল্লাহ পাঠ করতে পারে তোমাদের জন্য मृत जीवे अवैध हरम खाद्य मानदार हेदायत पथे ढाक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिम मालिक देख इन श्रेष्ठत आज रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीट टी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 जुआर। भंड आलेह थे जान्न का सरल पथे आसन गांच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 আসসালামু আলাইকুম আহমতুল আমরা বলছিলাম নফল রোজার ক্ষেত্রে নিয়োগ করতে হবে তবে নিয়তটি দিনের বেলাও যদি করে নাই সেটা চলবে নফল রোজা প্রয়োজনে অপ্রয়োজনে ভেঙে দেওয়া জায়জ রয়েছে আর ফরজ রোজার জন্যে থেকেই তাকে নিয়ত করতে হবে এই কথাগুলি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আল্লাহর নবী আলী সাল্লা বলেছেন মানুষ কল্যাণের মধ্যে থাকবে মঙ্গলের মধ্যে থাকবে মা আজ্জালুল ফিতির তারা ফিতির বা ইফতারি কি করবে তাড়াতাড়ি করে করবে তাড়াতাড়ি বলতে অর্থ এই না সূর্য ডুবার আগে খেয়ে নেবে সূর্য ডুবে সাথে অস্ত পাঁচটা পনেরোতে আর এফতারির সময় পাঁচটা বিশে কেন পাঁচ মিনিট পরে কয়েক কে জানি যদি সূর্য ডুবে না থাকে সতর্কতা অবলম্বন এটা তো রাসুল্লাহামের হাদিসের পরিপন্থ হয়ে গেল রোজার শূন্যতের মধ্যে একটি শূন্যত হলো সূর্য ডুবেছে মজ্জেন্ডারি হয়তো দেরি করা যায় নেই কারণ মহানবুল্লাহ আলামিন যে সময় আপনাকে বেঁধে দিয়েছেন এরপরে আপনি নিজে আমার একটা সময় বাঁধবেন এটা তো আল্লাহরপরে কি হাত খেলানো এটা মোটেই ঠিক না এই জন্যে ইচ্ছা করে বা করে বা মাসালা বেঁধে দিয়ে যেম্বারি করা মহাজ্জিন আজানের সঙ্গে সম্পর্ক তখনই হবে যদি আপনি জানেন মহাজ্জেন ঠিক টাইমে আজান দেন ফজরের এবং এফতারির সূর্য সঙ্গে সঙ্গে আজান দেন তাহলে তার সঙ্গে আপনি আপনার সেহরি এবং এফতারি আপনি করতে পারেন কিন্তু যদি জানেন যে এলোমেলো হয় কম হয় তাহলে আপনার সূর্য ডুবা দেখছেন সচকক্ষে অথবা আপনার কাছে বিশ্বস্ত ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী আপনি এফতারি এবং সেহেরি করবেন এজন্যে মসজিদের আজারের সঙ্গে আপনি দেরি করবেন এমনটা হওয়া ঠিক নয় সুন্নত হলো দ্রুত সূর্য ডুবে গেছে কনফার্ম এবার আপনার আর কোনো দেরি করা চলবে না এটাই হলো সুনত আল্লাহ এখানে বান্দাকে সময়ে বেঁধে দিয়েছেন সেই সময় মানা এটাই হলো আমাদের জন্য উপযুক্ত অযথা মাসলা বা মহাজিরের আজারের সঙ্গে বা ক্যালেন্ডার ওইভাবে বাড়াই নিয়ে যে পাঁচ মিনিট আগে সূর্য ডুবে আর ইফতারি করতে পাঁচ মিনিট পরে এই ধরনের কাজগুলি সুন্দর পরিপন্থী এটা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে আপনার বলুন আমরা আসলে সুন্দর দেব না আমরা আমাদের প্রচলিত নিয়ম কিছুকে আমরা আমাদের কাদের উপরে নিয়ে নেব আমাদের উচিত হবে সুন্নত অনুযায়ী মালিক রসুল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবী আলি সাল্লাম বলেছেন তোমরা খাও সাহুরি বারাকা কারণ শেহরি খাওয়ার মধ্যে কি রয়েছে বরকত রয়েছে হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত একেবারে সবচেয়ে বিশুদ্ধ হাদিস শেহরির একটা সময় রয়েছে রাতকে তিন ভাগ করে শেষ ভাগে গিয়ে সেহেরি খাওয়া শেহরি দেরি করে খাওয়া অর্থাৎ ফজলের আজানের আগে আগে খাওয়া আল্লাহ নবী আলিসালামের শেহেরি খাওয়া বন্ধ এবং আজানের মধ্যখানে পঞ্চাশটি আয়াত পড়া যেত একটু সময় যেটা সাহাবি বর্ণনা করেছেন এটাই হচ্ছে উত্তম সেহেরি কেউ কেউ আছে না খেয়ে ঘুমিয়ে গেল আবার কেউ আছে ১২টার সময় কাজকাম সেরে ঘুমিয়ে গেল এটা না শেহরি হলো রাত্রের অংশ সাহার বলা হয় অংশকে বলায় সাহার। সাহার সময় এটাই হলো সুন্নত আজানের পাঁচ দশ মিনিট আগে বন্ধ করা এটাই হলো সুন্নত এই না আগে খেয়ে নেবেন বা দেরি করতে করতে আজান হয়ে যাচ্ছে তারপরে খাচ্ছেন এটা কিন্তু রাসুলের শূন্যত না তাহলে ইফতারি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু করা আর আগে যখন শেষ রাত্রে খাবেন সারা দিন আপনাকে ক্ষুধার ব্যাপারটা কঠিন হবে না কার কেউ যদি আগে ভাগে খেয়ে নেয় তাহলে অনেক লম্বা সময়ের কারণে সেহেরি আগে খেয়ে কারণে ক্ষুধার জ্বালা আসবে আপনার শারীরিক বরকত কমে যাবে আর একটা হলো কি যে এই শেষ রাত্রে যখন আপনি উঠবেন তখন আপনি আল্লাহ থেকে বান্দাকে ডাকতে থাকে হালমিন মুস্তাফির আকফর কেউ ক্ষমা চাওয়ার তাকে আমি ক্ষমা করে দিব কেউ রুজি রুটি চাও তাকে আমি রেজিক দান করব। হালমিন মুবতালা কেউ তোমাদের অসুস্থ আছো বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও তোমাদের বিপদ দূর করবো এই মুহূর্তে আল্লাহ রবীন্দিনের শেষ ভাগে তিনি সূর্য উঠে যায় অনেক সময় জামাত ছুটে যায় তাহলে সেহরি সময় উঠলে আপনি জামাতে নামাজ পড়তে পারলেন তাহার যদি সেরা করতে পারলেন ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি কিছু দিনেরও কিছু শিক্ষা পারলেন এই যে এছাড়াও সেহরি খাওয়া যার আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজা আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সেহরি না খেয়ে রোজা রাখে আর মমিন মুসলমানরা মোহাম্মদিরা শেহরি খায় এর মাধ্যমে অমুসলিমদের সঙ্গে রোজার পার্থক্য হয়ে গেল অনেকগুলি বরকত এর সঙ্গে নিহিত রয়েছে আমরা এটাকে বোঝার চেষ্টা করব আর সেহরির জন্য সবচেয়ে উত্তম সেহরি হলো তামার বাক্যে জুন আল্লাহ নবী আলসালাম এই খেজুর সম্ভব যদি হয় আপনার যা খানা সেটা আপনি খেলেন এরপরে লাস্টে হয়তো আপনি বেজোর করে খাওয়া শূন্য ত্যক্তি তিনটা পাঁচটা আপনি কি করলেন খেজুর খেয়ে নিলেন এটা হবে উত্তম সেহের জন্যে এর মাধ্যমে আপনার ক্ষুধা কম হবে এর মাধ্যমে আপনার তৃষ্ণা কম হবে অনেক সময় বেশ ভাজা ভুজা খেয়ে শেহরি খায় এফতারি খায় এরপরে পেট ডিস্টার্ব হয় এরপরে অসুখ হয় রোজা রাখতে পারে না এভাবে তার তৃষ্ণায় বুক ফেটে যায় এই খাওয়ার ব্যাপারটাও আমাদেরকে মনে রাখতে হবে কোন ধরনের সেটা খেলে রোজা রাখতে সহজ হবে ইনশাআল্লাহ দিয়ে পানি দিয়ে এফতারি করলে তার যে কি ফায়দা ডাক্তারি মেডিকেল সায়েন্সে সেটা তিনি বলেছেন এই যে এটা যদি থাকে তাহলে সেটা দিয়ে করা সম্ভব এমন যদি হয় যে ইফতারি করার কিচ্ছুই নাই তাহলে সে নিয়োগ করে নিবে সে নিয়ত করে নেবে যখন সূর্য ডুবে যাবে যে সে রোজা ভেঙে দিল শেষ করে দিল সেটাই তার রোজা ইফতারি হয়ে যাবে আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বিশাল নিষেধ করলেন অর্থাৎ একাধারে রোজারা কামখানে ইফতারি না করে সে রিখে রোজা শুরু করলো দিন শেষ হয়ে গেল ইফতারি করল না তারপর একজন মানুষ বললেন তো আসলো আর আসুল আল্লাহ আপনি তো বিশাল রোজা রাখেন মধ্যখানে ইফতারি না করে একাধারে এক দুই তিন দিন আপনি রোজা রাখেন তা আমরা নিষেধ করতেছেন কালাওয়া মিস আল্লাহ বললেন তোমাদের কে আমার মতো সাধারণ মহানব্বুল আলমিন তিনি আমাকে খানা খাওয়ান তিনি আমাকে পানি পান করান আল্লাহ নবী আলিসাল আল্লাহর মহব্বত আল্লাহর ভয়ভীতি আল্লাহর সঙ্গে এমন গভীর তার সম্পর্ক ছিল যে তিনি এ বাদতের মাধ্যমে ভুলে যেতেন খাওয়ার কথা পান করার কথা আর এই ক্ষুধা এবং পানির যে চাহিদা আল্লাহ তার ওই তিনি পূর্ণ করে দিতেন এটা একমাত্র হাবিব মোহাম্মদুরসো জন্য। এই ধরনের কেউ যদি দাবি করে এক বছর খায় নাই অমুক পান করে নাই এতদিন না খেয়ে থেকেছে তাহলে এটা ভণ্ডামি হবে এটা মিথ্যা কথা হবে এমনটা যদি হওয়া সম্ভব হতো তাহলে আল্লাহ নবী আলিসের সবচেয়ে উত্তম সাহাবি বা অন্যান্য সাহাবায়িক হওয়া তাদের সম্ভব নাই। তাদের জন্য আল্লাহ করে দিয়েছেন আবার কেউ এক বছর না খেয়ে থেকে কি করে অমুক করে তুমুক করে জঙ্গলে থাকে গর্তে থাকে এগুলি নিঃসন্দেহে শূন্যতির পরিপন্থী কথা শূন্যতির পরিপন্থী কাজ এগুলি বিশ্বাসযোগ্য নয় এগুলি নিঃসন্দেহে মিথ্যা এর মধ্যে কোন সন্দেহ অবকাশ নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে একমাত্র মহানবাহ আলামিমের জন্য আমরাও একাধারে রোজা রাখবো মধ্যখানে ইফতারি না খেয়ে আয়ান আনিল বিশাল আল্লাহর নবী আলিস্লাম বিশাল রোজা নিষেধ করলেন এ থেকে বিরো থাকতে যখন এটা কি করলো অসম্মতি না আমরাও রাখবো রোজা রাখলেন সুম্মার এরপরে চাঁদ উঠে গেল আল্লাহ নবী তখন রোজা ভেঙে দিলেন আর বললেন যদি চাঁদ দেখা না যেত তাহলে আরো বেশি করে তোমাদের আরো দু দিন বেশি করে একাশারে রোজা রেখতাম चानना उठले ते धमकी दाई विशाल रोजा पर्याय्रमे एक रोजा रखा जो तरा अस्वीकार करते आल्ला नबी तरह के धमकी देर একাধিক ভাবে একা একের অধিক দিন দুই দিন তিন দিন চার দিন রোজা রাখার কথা তিনি কি করেছিলেন করেছিলেন প্রকাশ ব্যক্ত করেছিলেন কিন্তু চাঁদ উঠে যাওয়ার কারণে তিনি আর সেটা করতে পারেন নাই তাদেরকে ওই বাস্তবে দেখানোর আর সুযোগ হয় মোট কথা এহারিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো কি যে একাধারে রোজা রাখলেন সেহারি খেলেন এফতারির সময় এফতারি করলেন না আবার না খেয়ে রোজা শুরু করলেন এই ধরনের কষ্ট করা জীবনকে কষ্ট দেওয়া শরীয়তে মোহাম্মদিতে জায়জ নেই এই ধরনের কাজ যারা করতে চেয়েছিলেন আল্লাহ নবী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রোজা রাখা শুরু করেছিলেন দেখো কতদিন তোমরা পারো কিন্তু চাঁদ দেখা কারণে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রবীন্দিনের হাবিব আমাদের প্রতি দয়াশীল আল্লাহ দয়াশীল ইরুদুল্লাহ বিকুল ইসর আল্লাহ সহজ চান কঠিন চান না নিজের উপরে কষ্ট করে নেওয়া এটা নিজের উপরে কঠিন করে নেওয়া এটা শরীয়তে মোহাম্মদের কাজ নয় এই জন্যে আল্লাহর নবী আলসালসাল্লামকে যখন দুইটি জিনিসের মধ্যে নির্বাচন করার জন্যে তাকে ঐচ্ছিক দেওয়া হতো তাকে স্বাধীনতা দেওয়া হতো আল্লাহর নবী আইসার হমা সহজটাকে তিনি চয়েজ করতেন সহজটাকে তিনি নিয়ে নিতেন আর কঠিনটাকে ছেড়ে দিতেন এটাই হবে আমাদের কাজ আমরা এই পর্বে এখানে শেষ করতে চাই বিদায়ের আগে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে সুন্দর রাখুন ভালো রাখুন أمد الجبن الكولان ومن قلد عن كرون أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائل المسلم فاستغفروه الله على نبينا محمد وعلى آله وصحبه أزمين والسلام عليكم ورحمة الله وبركاته من وهو الذي أنزل إليكم الكتاب مبصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن وعند الله رفقدك वीर महानवीर शीर्खेर बिुद्धे तहिर प्रतिस्था मानवतार कल्याण कत कार्यकिन कुरानोटी मानसन हलोकित देखा सा